আলহামদুলিল্লাহ এটা অসংখ্য শহীদ হাদীছে বর্ণিত হয়েছে নবী সাল্লুআসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন আত্মস্পী হলির রেজাল আলির ইমাম বখারি রাহিমাহুল্লাহ শহীদ আল বখারির মধ্যে এই ব্যাপারে বাব কায়েম করছেন যে নবী সাল্লা পুরুষদের জন্য আপনার সলাতে লোকমান নির্ধারণ করেছেন জন্য আল্লাহ করেছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এ আল্লাহ আকবর মানে সব ঠিক আছে আর যখন কোন ব্যতিক্রম হবে তখনও যদি আল্লাহ আকবর বলেন তো ইমাম ঠিক আছে না ঠিক আছে বুঝবেন কিভাবে আপনার আল্লাহ হকবার তো আপনার এটা পজিটিভ যে ঠিক আছে আপনার কার্যক্রম এই জন্য সোহান হলো ব্যতিক্রম জিনিসের ক্ষেত্রে সোহান আল্লাহ আপনি আল্লাপাকের এমন কিছু শুনলেন এমন নিয়মের কথা শুনলেন এমন কিছু শুনলেন যেটা শোনার পরে বলবেন কি সোহান আল্লাহ এটা ব্যতিক্রম এজন্য জন্য সোহান আল্লাহ আপনি সিঁড়িদি উপরের দিকে উঠার সময় উঠার সময় কি বলবেন নামার সময় কি বলবেন নামার সময় সোহান আল্লাহ কেন নামার সময় যে আল্লাহ আমার এত উপরে উঠাইতে পারে সেই আল্লাহ দেখো আবার দিতেছে আল্লাহ উঠাইতে পারে আবার দেখো আল্লাহ দিতেছে। নামাই বলতে হয় আল্লাহব আমার আল্লাহ কত বড় দেখো আমার কত উপরে তুলে ফেলতেছে আবার নামার সময় ওই আল্লাহ আমার আবার নামাইও দিচ্ছেন উঠানোর পরে এজন্য জন্য সোহান আল্লাহ এই জন্য মানে যখন ইমাম কোনো ব্যতিক্রম করবেন তখন বলতে হবে সোহান আল্লাহ এটা নবীলামের স্পষ্ট হাদিস এটা কারো কোনো ফটোয়ার ফটোয়া মুফতি আজম মোহাম্মদ রসুল্লাহ তিনি ফটোয়া দিয়ে গেছেন সুতরাং যেই ফটোয়া নিসালাম সরাসরি দিয়ে গেছেন সেই ফটোয়া দুনিয়ার আর কোনো মুক্তির দেওয়ার অধিকার নাই যেটাতে গবেষণার সুযোগ আছে ইস্তেহাদের সুযোগ আছে সেটাও লামাইকেরাম গবেষণা করবেন যেমন কোরআন একাডেমি আছে কি তিন কুরু তা আল্লাহ ইচ্ছা করলে বলে দিতে পারতেন না তিন হায়েজ অথবা তিন তহর কিন্তু বলেন নাই আল্লাহ শব্দটা ব্যবহার তিন কুরু কুরুর দুইটা অর্থ আছে হায় হায় কুরু বলা হয় তোহর কেউ বলা। এখানে গবেষণার সুযোগ রেখে দিয়েছেন আল্লাহ করে বাহির করতে হবে যেখানে কি আসলে হাইস্ট হবে নাকি তোহর হবে কিন্তু যেখানে আল্লাহাকে স্পষ্ট করে দিচ্ছেন সেখানে আর কোন গবেষণার সুযোগ নেই যেখানে নবিসাম স্পষ্ট সহিদিশার মাধ্যমে ফতোয়া দিয়ে দিছেন সেখানে দুনিয়ার কোনো মুফতির আর হস্তক্ষেপ করিবার অধিকার নাই যদি আমার পতোয়া দিচ্ছে রাসুলের ফতোয়া স্পষ্ট গবেষণা সুযোগ নেই সেখানে আর কেউ গবেষণা করতে পারবে না এই হানাফি মাসাবেরও মত হইলেও সোহান বলতে হবে কিন্তু আমরা হয়তো না জানার কারণে আমরা মনে করি যে আল্লাহ আকবর আমাদের সমাজে প্রচলিত হয়ে আসতেছে আল্লাহ আকবর এই জন্য আমরা মনে করি আল্লাহ আল্লাহ জি ইউনেসালাম মাসার পেটে কতদিন ছিলেন সরাসরি আল্লাহ পাহাকে কোরআন একাডেমি বলেন নাই কতদিন আর রুসালাম স্পষ্ট করেন কতদিন পর্যন্ত ইউনুসআসলাম মাসার প্যাটে ছিলেন আপনি কিছু বলবেন জি জি মুরব্বী খুব সুন্দর প্রশ্ন করেছেন আসলে বাস্তব কথা নাও দেখতে পারেন অনেক আমল আছে আমরা জীবনে দেখিনি এখনো এমন আমল আছে যে আমল আমরা এখনো দেখিনি এরকম আমলও বাকি আছে এগুলো মদিনা গেলে দেখবেন ইনশাল্লাহ যারা মদিনা যাবেন সেখানে ইনশাল্লাহ আরো এমন কিছু আমল আলহামদুলিল্লাহ তো মদিনা গেলে তো আপনি এগুলো দেখার কথা দুই রেখা চলা করতেছে। অর্থাৎ মুরব্বী যেটা বলছেন যে মাগরীবের আগে চলা করা। মাগরীবের আজানের পরে ফরজের পূর্বে নবীশ হাদিস বাইনা করলে আজ আইনে চলা বাহিনে কুললে আজানাইনে সলাত আজানাইনে সলাতামতের মাঝখানে একামতের মাঝখানে সাহেবের আজানা কামতের মাঝখানে যেমন কামতের মাঝখানে সলাত আছে আসরের আজানা কামতের মাঝখানে সলাত আছে এশার আজানা কামতের মাঝখানে সলাত আছে মাগরীবেরও আছে তো কেউ কেউ আমাদের দেশে একটা হাদিস দিয়ে দলিল পেশ করেন যে একটা হাদিসে বলছেন ইল্লাল মাগরীব ওই হাদিসটি সহি না ওই হাদিসটা দই হিফ হাদিস সুতরাং দই হিফ হাদিসটি হাদিস দিয়ে সহি হাদিসের বিপরীতে দলিল পেশ করা যায় না এজন্য জন্য মাগরীবেরও নির্ধারিত কোনো সুন্নত নাই কিন্তু মাগরীবের আজান কামতার মাঝখানে কেউ ইচ্ছা করলে ওইটা আবার বাধ্যতামূলক রান হবে মুজলিমান শাহ কেউ ইচ্ছা করলে কেউ ইচ্ছা না করলে না পড়েও বসে থাকতে পারে দোয়া করতে পারেন ইচ্ছা করলে পড়তে পারে আর আজানা কামতের মাঝখানে কিছু সময় দিতে হবে যাতে আজানের পরে মুসল্লিরা অজু করে নিয়ে আসতে পারে তো মুসল্লিরা আসবে আর আমি মসজিদে বসে থাকবো এই সময় সলাৎ আদায় করার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই তাহলে আমি যে কোনো সলাৎ এই সময় আদায় করতে পারি আর একটা হা দিচ্ছেন স্পষ্ট করে দিচ্ছ সল্লো কাবলাল মাগরিব সল্লো কাবলাল মাগরীব সল্লো কাবলাল মাগরিব তোমরা মাগরিবের আগে সলাত আদায় করো মাগরিবের আগে সলাত আদায় করো মাগরিবের আগে সলাত আদায় করো তিনবার বলছেন দ্বিতীয়বার বলছেন যে লিমান সাজে ইচ্ছা করে আবার আরেকটা হাদিসে এসছে যে সাহাবাইকার তাহলে বোঝা যায় যে ফরজটা শুরু হইতো কত দেরিতে যে তারা সাহাবাই একটু পরে আসার কারণে ঠিক করতে পারতেন না যে এত অধিক সংখ্যক মানুষ মা আগের দুই করতেছে না পরের দূরে পড়তেছে সুতরাং এটা পড়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই পড়তে পারলে ভালো না পড়লে কোনো গুণা হবে না আর এটি একটি হারানো সুন্নত মানে অনেক শূন্যত কিছুদিন পরিচর্যা না করলে হারাই যায় তো এগুলা অনেক কিছু অনেক শূন্যতে আমাদের থেকে আস্তে আস্তে হারাই গেছে এগুলো পরিচর্যা করে আবার সুন্নতগুলো পুনর্জীবরণ করলে তাহলে আপনার সুন্নতকে পুনর পুনর্জাগরণের স্বভাব পাওয়া যাবে আল্লাহ আমাদেরকে তো অপেক্ষা আর বাড়ানো যাবে না জি তো দ্বিতীয় আজান পর্যন্ত আপনি মাঝখানে যত রাখাত পারেন তত রাখাত করবেন চলা দাদা না করে বসে থাকবেন কেন এখানেও আছে আর দ্বিতীয় আজান আর একামতের নাই কারণ সেখানে আপনার খোঁতবা আছে তো এই খানে খোতবার ওখানে খোদ্বার মধ্যবর্তী সময় যদি কেউ মসজিদে আসে তাহলে দুই রেখা তো আছে নির্ধারিত কোনো চন্নত সেখানে নাই